বুহারি মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে আবু সাইদ আল খুদ্ল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব। রাসুলসাল্ল আলীয়াসাল্লাম আমাদেরকে বললেন যখন ম্যাঘ মুক্ত আকাশে সূর্য উদিত হয় তখন সেই চন্দ্র চন্দ্রসূর্যকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় আমরা জবাব দিলাম না রাসুল সাল্লিসাল্লাম বললেন ম্যাঘহীন আকাশে চন্দ্র চন্দ্রসূর্যকে দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না ঠিক তদ্রুপ সেদিন তোমাদের প্রতিপালককে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না তারপর রাসুলসাল্লিয়াসাল্লাম আরও বললেন কি আমাদের কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী সূর্যকণ্ঠে ঘোষণা দিতে থাকবে দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে একত্রিত হও দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে মিলিত হও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 তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে তোমরা মিথ্যা বলছো আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা এই সকল মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা খুব পিপা সারত আমাদেরকে একটু পানি পান করান তখন তাদেরকে বলা হবে যাও পানি পান করো এরপর তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে অতপর নাসারাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান মাসিহেরে ইবাদত করতাম তখন তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলছো আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা সকল মিথ্যা অপবাদ থেকে পুতো পবিত্র অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও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 তারা ইতিপূর্বে আল্লাহ তাল্লাহকে দেখেনি তিনি এসে বলবেন আমি তোমাদের প্রতিপালক তখন সবাই বলে উঠবে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের প্রতিপালকের এমন কোন নিদর্শন আছে কি যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে তখন তারা বলবে হ্যাঁ আমরা যদি তার পায়ের গোছা দেখি তাহলে আমরা তাকে চিনতে পারব তখন আল্লাহ তাল্লা পায়ের গোছা খুলে দিবেন সকল মুমিনরা আল্লাহর সামনে শেষদায় লুটিয়ে পড়বে কিন্তু যারা দুনিয়াতে মানুষদের দেখানোর জন্য মানুষের ক্ষেত্র অর্জনের জন্য ইবাদত করত তারা আল্লাহর সামনে সিজদা অবনত হতে পারবে না তারা শেষদা করতে নিবে কিন্তু তাদের মেরুদণ্ডের হার শক্ত হয়ে যাবে অতপর জাহান উপর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 পার হবে মুক্তিপ্রাপ্ত বান্দারা সেদিন নিরাপদে পার হয়ে যাবে আবার অনেকের শরীর জাহান নামের আগুনে ঝলসে যাবে সর্বশেষ ব্যক্তিটি কোন রকম টেনে হেঁচড়ে পুলসিরাত পার হবে মুমিনগঞ্জ যখন দেখবেন যে তাদের মধ্য থেকে অনেকে মুক্তি পেয়েছে আবার অনেকে জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন তারা আল্লাহ তাল্লার নিকট ফরিয়াদ করে বলবে হে আল্লাহ হে আমাদের পালনকর্তা আগুনে দগ্ধ হওয়া এই লোকগুলো তো আমাদেরই ভাই তারা দুনিয়াতে আমাদের সাথে এক কাতারে নামাজ পড়তে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 বিন্দু পরিমাণ ইমান অবশিষ্ট আছে তাদেরকেও জাহান্নের আগুন বের করে নিয়ে তারপর লোকেরা তাদেরকেও আগুন থেকে বের করে নিয়ে আসবে বর্ণনা তোমাদের কাছে যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আল্লাহ তাল আয়াত করো আল্লাহ তালা কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না যদি কারো সামান্য পরিমাণ সৎকর্ম হয় তাহলে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 আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে তাদের শরীরে সিলমোহর মেরে দেয়া হবে তারা জাননাতে প্রবেশ করবে জান্নাতবাসীরা বলবে হা উলা হচ্ছে আল্লাহর আজাদকৃত বান্দা যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে কোনো ধরনের ন্যাক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছেন অতঃপর তাদেরকে বলা হবে জান্নাতে তোমরা যা দেখছো এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরো সমপরিমাণ দেয়া দেওয়া হলো আবু হুরাইলা রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত অপর করবেন এবং জাহান নাম থেকে যাদেরকে মুক্তি দেওয়ার তাদেরকে মুক্তি দিবেন তখন ফেরেস্তাদেরকে বলবেন দুনিয়াতে যারা স্বীকৃতি দিত তাদের সকলকে জাহান্ন নাম থেকে বের করে নিয়ে আস ফেরেস্তারা তাদের চেহারায় সেজদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন জাহান নামের আগুনে তাদের সমস্ত শরীর পুড়ে যাবে শুধুমাত্র শেষদার স্থানগুলো সুরক্ষিত থাকবে এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোছল করানো হবে তারা মদ্য থেকে একজন জাহান্ন সর্বশেষ জাননাতে প্রবেশকারী সে আর্তনাদ করে বলবে আমার রব হে আমার পালন কর্তা আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিন কেননা জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে আমার চেহারাটাকে ঝলসে সে বার বার এই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ তাল্লাহ বলবেন আমি যদি তোমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দিই তাহলে এরপর তুমি আমার কাছে কিছুই চাইবে না তো সে বলবে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতঃপর আল্লাহ তাল্লাহ তার চেহারাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দিবেন সে কিছুক্ষণ চুপ থাকবে তারপর সে আবারও বলবে হে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন আল্লাহ তাল্লা তখন তাকে লক্ষ্য করে বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না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 বলবে হে আল্লাহ আপনি যদি অনুগ্রহ করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতেন তখন আল্লাহ তো বলবেন তুমি আমার সাথে প্রতিজ্ঞা যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না সর্বনাশ তোমার জন্য হে আদম সন্তান কতই না প্রতিশ্রুতি ভঙ্গি তখন সে বলবে হে আল্লাহ আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হতে চাই না এভাবে সে প্রার্থনা করতে থাকবে আল্লাহ তাল্লাহ তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে দিবেন এবং হেসে হেসে নির্দেশ দিবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো যখন সে যা কান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে একের পর এক চাইতে থাকবে আল্লাহ তালাও তাকে দিতে থাকবেন এক সময় তার চাওয়ার পরিধি শেষ হয়ে যাবে সে চাওয়ার মতো আর কোনো কিছুই খুঁজে পাবে না তখন আল্লাহ তালা তাকে মনে করিয়ে দিবেন যে তুমি এটা চাও ওটা চাও যখন তার চাওয়া পাওয়ার সকল আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা তাকে বলবেন তোমাকে এগুলো সব দেয়া হলো এবং এর সাথে আরও দশগুণ বাড়িয়ে দেয়া হলো